বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ রবিলমিন ওবুল ও সালাম ওলা নবীল ও আসহাবিহি আজমাইন ও মন্তবী এহসানিন্দাবাদি বাংলার দূরেরও কাছের সম্মানিত সুদর্শক জিকির ও তার আদাব শীর্ষক সামষ্টিক আলোচনায় আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি আবাদতের উদ্দেশ্যই হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহ রবুল্লা আলমিনের অফুরন্ত রাহমত কামনা করা তার মাহফরাত পেয়ে ধন্য হওয়া তাকে সন্তুষ্ট করা তার জন্য দোয়াকে হাঁস করা গুরুত্বপূর্ণ একটি আবাদত হচ্ছে হাজ আর যা জীবনে একবার মাত্র ফরস এই জীবনে একবার ফরজ হজে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিন যেগুলিকে বলেছেন মশা র এই স্থানগুলিতে আল্লাহকে স্মরণ কীভাবে করতে হবে নাকি আমার মতো করে আমি করব আর সেখানে সন্নতের উল্টা হয়ে যাবে তখন আমার ভাগ্যে কি জুটবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের আহ্বানের সাড়া দিয়ে স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচকজন উপস্থিত হয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদে হাফিজ এব এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম তরুণ প্রতিভা শেখ মুখলেস বিন আশাদ মাদানীলকুম্লা এবং আমার সর্বভামে আছেন বিশিষ্ট আলম দিন গবেষক ও লেখক শেখ আকরামুজামান বিন আবদুলসালাম আসসালাম আলাইকুম সমানুদি আপনাদের সাথে রয়েছি আমি হারুন হাসিন বলছিলাম হাজ আমরা বিগত কয়েকটি পর্বে হাজের যে জিকিরগুলির কথা উল্লেখ করেছি এবং আরাফার ময়দানে কী কী জিকির করতে হবে সেটাও আমরা বলেছি এবারে আরাফা থেকে সূর্য ডুবার পর আমরা যাব কোথায় আর গিয়ে কি করব আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত হাজের বিভিন্ন স্তর অতিক্রম করে আরাফার ময়দান থেকে এবার মুজদালিফার উদ্দেশ্যে আমরা রওনা হব। মুজদালিফার উদ্দেশ্যে সূর্যাস্তের পরপরই মাগরিবের সালাত আদায় না করেই আমাদেরকে যেতে হবে মুজদালিফায় মুসদালিফায় আমরা যেখানেই সুযোগ পাই সেখানেই রাত কাটানোর আমরা জন্য সেখানে যাব এবং সেখানে গিয়ে মাগরিব মাগরিবসা একসাথে আদায় করে কিছুক্ষণ আমরা রেস্ট নেব আরাম করব আরাম করার পর ফজর পর্যন্ত জি ফজরের সময় যখন হবে তখন আউ্য়াল ওয়াক্ত ফজরের সালাদ আদায় করি। আমরা আল্লাহর দরবারে দোয়ার জন্য আমরা কাকুতি মিনতি শুরু করবো কোরআনে পাকে সুরাপায় অবশ্যই এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এভাবে তোমরা যখন আরাফাত ত্যাগ করে চলে আসবে মুসদালিফায় তখন তোমরা সেখানে আল্লাহ যেভাবে তোমাদেরকে হেদায়ত দিয়েছেন ঠিক সেভাবেই তোমরা আল্লাহ দিকে মশগুল হয়ে যাও ফেদকুরুল্লাহ আইন্দাল মশ আল হারাম এখন এই মশআরিল হারাম জায়গা কোনটি সেটা নির্ধারিত আছে কিন্তু সুপ্রিয় দর্শক ভাই বোন সবার জন্য সেখানে পৌঁছা অনেক সময় কষ্টকর হয়ে যায় আর সেই কষ্টকর হওয়ার কারণেই পুরো মুজদলেফার যে কোন স্থানে থেকে আপনি যদি দোয়া করেন ইনশাল্লাহ হিসেবে গণ্য হবে এবং আল্লাহ আর পাকবার আপনি ইনশাল্লাহ দোয়ার মকবলিয়া তুমি পেয়ে যাবে এখানে আল্লাহ পাক বলেছেন ফজকুরুল্লাহ তোমরা আল্লাহ জিকির করো এখানে কি কোনো নির্ধারিত দিকের আছে উত্তর এক কথায় না তাহলে আমরা কি বলব আমরা সেখানে ওই লিখিত বইয়ে যে সমস্ত দোয়াগুলো দেয়া আছে এগুলোর দিকে না তাকিয়ে আল্লা আমার মনের কথা আমার মনের কথা আমি যেগুলো জানি মুখস্থ করেছি সেগুলো থেকেই আমি দোয়া করব সেগুলো যদি আমার হারিয়ে যায় মনে না আসে তাহলে নিজের মনের কথা নিজের ভাষায় আমি আল্লাহর বারে ব্যক্ত করব। আর এভাবেই আমরা এখানে এই জেকিরগুলো আদায় করে আমরা হজের মুজদালিফার কাজগুলো সম্পাদন করে মেনাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করব। এক কথায় এখানে জেকির বলতে যে কোনো দোয়া সেটা আপনি জানেন বা না জানেন সেখানে এবং এশার সলাদ আদায় করা বাদ দিয়ে কঙ্ক এর জন্য দৌড়াদৌড়ি করতে থাকেন অথবা কেউ এমন আছে যে সলাদ আদায় করার পর নিজেরা আরো বেশি সলাদ আদায় করা বা তসমিতা আলী রাজান হয়ে যান এটা কি নিয়ম না সেখানে পৌঁছার পরেই যা করেছেন সেটা একটু বললে হয়তো আমাদের দর্শকরা উপকৃত হতেন ধন্যবাদ আল্লাহ রসুল্লাহাদ আমরা শ্রোত দর্শক মন্ডলীকে এই জায়গায় দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আল্লাহ রসুল সাল আলহিউ যখন বিদায়ী হজ্জি ছিলেন তখন প্রতিটা ক্ষেত্রেই তিনি মাঝে মধ্যেই সাহবায়ে সতর্ক করতেন সজাগ করতেন খুজু আননি মানে শিকাকুম এই কথা বললে তোমরা আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও শিখে নাও শিখে নাও এটা যে অত্যন্ত জরুরি ব্যাপার এটা বোঝা যায় মানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যা করেছেন তাই আমাদেরকে করতে হবে তো আমরা আলোচনা শুনছিলাম কোরআনের আয়াতের আলোকে আরাফাত থেকে মুসদালেফা আসলে আল্লাহ তো বড় কথা লেখেন মশায়ারুল হারামে জিকিরের কথা বলেছেন এটা যদিও কোরআনে উল্লেখ আছে কিন্তু হাদিস দ্বারা যেটা আমরা পাই যে আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম মশয়ারুল হারামে পৌঁছে প্রথমে মাগরীব এবং এশা সালাত পড়েছেন এবং এটাই হলো মুসদালেফার কাজ এবাদতগত কাজ হলো একটা আর আরেকটা হলো কিন্তু এই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াটাই মানে এই পরিভাষাটা আরবি ভাষায় মানে রাত যাপন করা মুজালিফার এলাকায় রাত যাপন রাত যাপন রাত যাপন করা জাগরণ নয় বরং আল্লাহ রসুল এসেই যেটা করেছেন সেটা হলো প্রথমে ওই যে পরিত্যক্ত একটা বিষয় আমরা অত্যন্ত ইসলাম বা কিজিনিস এটার মর্ম জন্য বলছি। জিনিস সবসময় এই কথা জানি যে সূর্য ডুবের সাথে সাথে মাগরীব পড়া উত্তম মাগরীব পড়তে হবে অথচ আজকের দিন যদি আমরা মাগরীবটা আরাফাতের মাঠে পড়ি উত্তম টাইমে বা আউল বক্তে পড়ি তাহলে আজকাল কিন্তু রসুলের বিরোধিতা করায় গুণ হওয়ার সম্ভাবনা এটা হলো রসুলের অনুসরণের একটা মর্ম যে রসুল সাহা যখন যেভাবে করেছেন সারা জীবন তো আমরা বলে আসছি সেটার ব্যতিক্রম হয়ে গেল আজকে তো এমনিভাবে আমরা অনেক সময় দুই অক্ত সালাত একত্রিত করি না কিন্তু আল্লাহ রসুল সূর্য ডুবে গেল মাগরীব হয়ে গেল তারপর মাগরিব ছেড়ে আসলেন কোথায় মুজদালেফাই আজকে মাগরীবকে বিলম্বে পড়াই হলো এবাদত পাথর করেছে নামাজ নাই রুকু পাথর করে রুকু অবস্থা দেখা যায় না তো মনে হচ্ছে যেন রুকু করা আর অনেকে মনে করে যে পাথর কুড়ানো প্রথম কাজ আসলে কিন্তু পাথরটা হলো এটা একটা বাস্তবসম্মত বিষয় পাথর আপনার তো পরের দিন লাগতেছে দশ তারিখের প্রথম কাজ হলো জামরাই পাথর মারা সেই পাথরটা আপনি এটা রিলাক্সে আপনি যখন বিদায় হচ্ছেন তখন কুড়াইতে পারেন রাস্তায়ও কুড়াইতে পারেন এটা কোনো আসলে আকরম ভাই হম আপনি অন্য কিছু নিয়ন্তেন না আসলে এখানে একটা জিনিস হয়েছে কি ওখানে গিয়ে যে নামাদের প্রস্তুতি নেবেন উজুর জায়গা হাজতের জায়গা অনেক সময় দেখা দেয় ফুলফিল থাকে তো ওই বসার টাইমটা পাথর কুড়ানো পাথর কুড়াবে এবং এই যে আমরা সেখানে গেলাম মগরিব এবং এসার সালাদ জমা করে আমরা পড়লাম দেরি করে জমা তালম্ব করে পড়লাম তারপর আমরা সেখানে আমাদের জন্য উত্তম কাজটা হলো আল্লাহ এমনকি কোন নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির আজকার কিছুই করেননি এমনকি এই রাত্রে ভীতিরও পড়েননি দলিল নাই এই হাদিস থেকে অনেক আলেম বলতেছেন যে ভীতির যে সম্মানিত সুদী দর্শক যেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে ফিরে আসবো আবার কিছুক্ষণের মধ্যে ইনশা আল্লাহ আশা করব। আপনারা আমাদের সাথে যোগ দেবেন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 सत्यता बल देख सत्य उन्मोचन शुक्रवार थुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सातटा बांगल है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 আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিরতির পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে ছিলেন বলে আল্লাহ রব আলিন আপনাদের সকলকে উত্তম পারিতোষিক দান করুন আমিন এটা আমরা বলছিলাম শেখ মুখল যে আমরা এখন ফজরের সলাপ পর্যন্ত রসুল সাল আলী সাল্লাম কোনো আবাদত করেননি আমরা আবাদত করব না করে আমরা কী করবো আল্লাফ আইন্দাল মাসারুল হারাম অন্য জায়গাতে কিন্তু ফজকুরুল্লাহ আইন্দাল মাসারুল হারাম বলা হয়নি এই জায়গাখানে খাস করে বলে দিয়েছেন যে আল্লাহকে তোমরা স্মরণ করো নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে আমরা শিখব যে কিভাবে স্মরণ করতে হবে এখানে নির্দিষ্ট কোনো জিকির নাই নির্দিষ্ট কোনো দোয়া নাই বটে তবে এই জায়গাটা হচ্ছে স্মরণের জায়গা আল্লাহকে আল্লাহকে স্মরণ করতে হবে এইভাবে যে এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম আরাফত থেকে এখানে এসছেন আর এখানে ছিলেন এটা হচ্ছে সোননাথ আমাকে থাকতে হবে এবং সেখানে অন্তরে মনে মনে বা হালকা শব্দ হল সমস্যা না জিগির আজকার যত যা আছে করবে দোয়া করবে আল্লাহর কাছে চাবে কিন্তু করবে এটা অজীব তারপরে নামাজ জি ফজর নামাজ পড়া হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনার সূর্য উঠার আগেই বলেছেন কেউ যে আপনার সূর্য উঠার আগে রওনা করতে পারে যদি মাজুর থাকে মানে আকাশটা পরিষ্কার পরিষ্কার হয়ে যায় মহিলা সাধারণ থাকলে আগে আগে আপনার পথে এখানে সে একটা বিষয় আমার সুদী দর্শকদের জ্ঞাত আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাচ্ছি সেটা হলো এই আল্লাহকে স্মরণ করো জিকির করো আর জিকিরের আমরা বলেছি যে শাব্দিক জিকির হয় কর্মদীয় জিকির হয় এই যে রসুল সাল্লাহ আলিউসাল্লাম আমাদেরকে সূর্য ডুবে গেল আরফআ সোলাত আদায় করতে নিষেধ করলেন আমাদেরকে গিয়ে মুজদালিভে পড়তে হবে যত রাত হোক তাহলে এইখানেই আমি আল্লাহকে স্মরণ করি কিনা অর্থাৎ তার নবীর কথা মানি কিনা এটাও একটা জিকির এরপরে ওখানে রসুল সল্লাহাম জমা করে সোলাত আদায় করেছেন মরিব এবং এশা আমরা সেটা মানি কি না এটাও একটা জিকির তারপর সেখান থেকে প্রয়োজনীয় খাবার দাবার পর্যন্ত পর্যন্ত বিশ্রাম করব এটাই জিজ্ঞাস এরপর শোভে সাদিক হয়ে গেলে তখন ফজরের সালাদ আদায় করবো যেভাবে রসুল সালাদ আদায় করেছেন এটাও একটা জিজ্ঞেস রসুল সশ্রম সালাদ আদায় করার পরে আমাদেরকে যেভাবে শিখাইছেন যে যদিও আমি এখানে অবস্থান করলাম তুহা হুল্লোহ ওনাসদালিফা বলছেন ওয়াল জামা কুল্লোহা মৌকু জামা বলা হয়েছে বলেছেন এটাই তো একটা ইম্পর্টেন্ট সময় যে কীবলামুখী হয়েছে এইখানে দেখেন আল্লাপা কিন্তু একবার না দুইবার বলছেন আল্লা উদাহরণ দিয়েছে আসলে আমি মানুষ অসহায় হলে নিকটে কাকে তখন তারিখ বাবা আল্লাহ বলছেন তার মতো মানে কি আসলে এখানে আরেকটা জিনিস কি যে হজের কার্যক্রম দেখেন আরাফাতে কিন্তু আলহাজ আরাফা শেষ হয়ে গেছে কেমন এরপরে মজদালিফাই নিয়ে আছে সারাদিন সেখানে দোয়া করেছেন ক্লান্ত হয়ে গেছেন শ্রান্ত হয়ে গেছেন এখন আসতেন মুজদালিফাই মুজ্জেফা রাত্রিটা পার হলে দশ তারিখ শুরু হয়ে গেল সকালটা হয়ে গেল আমরা কিন্তু মিনার পক্ষে যাচ্ছি এই যে যাচ্ছি যে আল্লাহর কাছ থেকে এখন আমরা কি পেলাম এখন মকফিরতের তো ঘোষণা আসেনি যদিও হাদিসে বলা আছে যারা হজ করবা তারা রাখো বা আল্লাহ এখন এখানে এসে আবারও দোয়ার কথা বলা হয়েছে এই জন্য যে শেষমেশ যখন ছেলেরা বাবার মায়ের কাছ বিদায় নেয় না বিদেশে যাওয়ার সময় যাওয়ার সময় আবার এমনি করে তাকায় আবার এমনি করে তাকায় মাকে দেখা দেয় বা মানে আমার যাচ্ছি আল্লাহ আরফে শেষ করে এখন মুজদালিবাদ থেকে যাচ্ছি দেহ মন অন্তর সর্বান্তরণে আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহ মানে একেবারে এটাই হলো যারা দুর্বল তাদের জন্য অনুমতি সেটা স্বতন্ত্র ব্যাপার মহিলার জন্য স্বতন্ত্র ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে সামর্থ্যবান মানুষরা এই যে বঞ্চিত হচ্ছে অনেকেই আগে আরাম আরাম তাহলে যেটা সেটা হচ্ছে সামান্য সামান্য অজুহাতে মুজদালিফা না থাকা অজুহাত বের করা এটা যে কত বড় ক্ষতিকর এটা আমাদের ভাই একটা অজীব ভিন্ন যদি তাদের দুর্বলতা থাকে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু দেখেছি ভালো ভালো মানুষও পর্যন্ত যে সামান্য সামান্য অজুহাতে আপনার মুজদালিফা রাত্রি যাপন না করে কেউ হয়তো চলে যাচ্ছে মিনা কেউ চলে যাচ্ছে মক্কা হজ হয়ে যাবে হজের মধ্যে কোন রকমের ই হবে না এটা ঠিক আছে যারা ওয়াজব বলছেন তারা বলছেন দম দেওয়া লাগবে এটা সুরত আছে কিন্তু আমার কথা হলো ভাই জীবনতে একবার গেলেন আর যারা বারবার যান তাদেরকেও আমি বলবো বারবার গেলে এই কথা মনে করবেন না যে আপনার জন্য সুযোগ আছে বলেছে আর অন্য ক্ষেত্রে বলেন কিন্তু এখানে বলছেন খুদু আর্নি মানা শিখাকের কথাটা বলছেন যে আমার থেকে তোমরা হজে নিয়ম কান শিখানো এবার একটা অঙ্গীকারের দিকে যেতেছি আমরা সেটা হচ্ছে মিনার দিকে একটা অঙ্গীকার আছে সেটা পূরণ করার জন্য সেটা হচ্ছে কি জামারাতে আঁকাবা যেটাকে বলা হয় আমরা আমাদের ভাষায় বলি বড়ো শায়তান কিন্তু এটা বলা ঠিক না ওখানে জামারা আঁকাবা বলা হয় যেখানে পাথর মারতে হয় মুজদালাফার কাজ শেষ করলাম ফজরের সালাত আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করলাম জিকির করলাম যত যেভাবে পারা যায় স্যাক আমাদের বলেছেন মনের সব পূর্ণ শক্তি দিয়ে গায়ের আল্লাহর কাছে চাইতে হবে যাওয়ার পরে মিনার পাথর রনা করতে হবে জামারাতে আকাবার দিকে জামারাতে আকাবার এখানে একটা অঙ্গীকার করতে যাচ্ছি আমরা সেটা হচ্ছে কি যে আমরা পাথর নিয়ে কঙ্করগুলো হতে হবে ছোট ছোট বলা হয়েছে যে বুট আছে যে বুটের দ্বারা সমান এখানে যে অনেকে ভুল করে কেউ জুতা ছলে মারে মনে করছে আমি শয়তানকে মারছি তবে ঠিকই আছে যে এটা ওই শয়তানকে যে ঢেল মারা হয়েছিল তারই একটা অনুসরণ করে মারা হচ্ছে তাকে লাঞ্ছিত অঙ্গীকার বা শিক্ষা কি নিতে পারি এখান থেকে আমরা শিক্ষা নিবো এখান থেকে যে আল্লাহ আমি শয়তানকে মারলাম যে কাজ ইব্রাহিম করেছিলেন এর মানে শয়তানকে প্রত্যাখ্যান করলাম আমি আর আল্লাহ তোমাকে আমি গ্রহণ করলাম সুতরাং এখানে যেটা বলবো যে এই পাথর মেরে আসার পরে দেশে বাড়িতে আসার পরে শয়তানি কাজগুলো করা যাবে না কারণ আমি অঙ্গীকার করে এসেছি ওখানে যে আল্লাহ আমি ধন্যবাদ আপনাকে বিষয়টা হলো এই যে জামারায় কঙ্কর নিক্ষেপ এটা কেন করা হয়েছে যেটা পরিষ্কার হাদিস রসুল সাল্লা বলছেন জিক্রিল্ আল্লাহর জিকির জন্য সুতরাং বান্দাজে कंकर निक्षेप कर भी से प्रथमटालाह अकबर एर पर प्रत्येक अकबर अल्लाह अकबर अल्लाह निक्षेपर समय से आज अल्लाह अकबर एट हे जिकिर आई जिकिर थे शीखते जीवन आल्ला जिकिर मध्य दिए अतिबात हो अल्लाह केरण तो अल्ला कर के मुखे जेमन करते कौन करते তাহলে লেখা অতি দিক্রিল্লা হবে কাজে আমি এখানে প্রত্যাখ্যান করলাম শয়তানকে এই প্রত্যাখ্যান যেন আমার ঠিক থাকে যেখানে থাকি আমি তারপরে পাথর যখন মারা হয়ে যাবে স্যাক বলে দিলেন পদ্ধতি মারার অনেকে আবার কে দূর থেকে মেরে দেয় যা পৌঁছে না যে এরিয়াটা করা আছে সীমানাটা সেখানে যে পৌঁছতে হবে কিন্তু সেটা না করার কারণে অনেক দূর থেকে মেরে যাওয়ার কারণে দেখে মানুষের মাথায় পড়ে অনেকে মাথা নষ্ট করে নেয় বিভিন্ন সমস্যা করে তো আসলে আমাদের সম্ভব যত হবে কাছে যে। আল্লা এখানে কিন্তু এখানে কিন্তু শেষ না প্রথম দিনের যে জামারা শুধু একটাই সে জামারা একটা করেই কিন্তু এটা শেষ করে। আমাদের জন্য আরো একটি কাজ বাকি আছে সেটা হচ্ছে একটু সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমরা জামারাতে পাথর মারলাম প্রথম দিনের কাজ শেষ হলো যে আলহামদুলিল্লা আল্লাহ রসুল কঙ্কর নিক্ষেপের সময় উনি কিন্তু বলে দিয়েছেন সাইজটা কি হবে আলাইকুম টোকা মারার জন্য যেই ওজন বা যেই সাইজের পাথর লাগে সেই সাইজের পাথর আল্লাহ রসু সাল্লাহ নির্বাচন করতে বলছেন এবং বলছেন ইয়া কুম্বল গুলুফুদ্দিন তোমরা দিনের ভিতরে বাড়াবাড়ি করানো এখানেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যাতে বড় পাথর জুতা লাঠি সাতা এগুলো আমরা না নিক্ষেপ করি অন্যথায় আমরা কিন্তু আর অপরাধের মধ্যে জড়িত হয়ে যাব সেটা হল ধর্মের ক্ষেত্রে কম বড়ো কথা বলেননি ধন্যবাদ এই হল হাজ আর মধ্যে জিখির প্রতিটি কর্মে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লাম যেভাবে করেছেন সেটা সামনে রেখে আল্লাহর কাছে প্রার্থনা নিবেদন চাওয়া এটি হলো মূল কাজেই আমরা যেন কখনও এর ব্যত্যয় না করি বরং ওই জামারায় যে কঙ্কর নিক্ষেপের মেস্নুন তরিকা রয়েছে সেটা আমরা ফলো করি এবং প্রত্যেকবার আল্লাহ একবার বলি নেকি পাবো জিকির হবে পক্ষান্তরে যদি আমরা সেখানে সীমা করি আর সেখানে অতিমাত্রায় জেদি হয়ে যাই তাহলে তো রসসমের শূন্যতের খিলাফ হয়ে যাবে পরিণামে কি পাবো আমাদের জন্য লঞ্চনা থাকবে আল্লাহ না করো অতএব এইভাবে আমরা হজ সম্পাদন করি এবং হজের মাধ্যমে আল্লাহ হর জিকির করি বাকি যে জিকিরগুলি যা করার কথা সেগুলি আমরা যথাযথভাবে জেনে নিয়ে করার চেষ্টা করি আল্লাহর রবুল্লা আলমিন আমাদের সকলকে তান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহারক তারা নিজ দেশে বলছে কমানো যায় এর পুরস্কার নেয় এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 আল্লা বাইরে যাওয়ার সুযোগ তাকে রক্ষা করার জন্য আল্লাহ সালা তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরে মানুষের কল্যাণ মিহিত রয়েছে ইসলামী উপস্থাপনায় আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধরমের মধ্যে মনোনীত इनन्य गुणावलते देखु अनुष्ठान इसलमानी फायदायदा आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेल देस पीस टी बांगल्